الحمد لله الحمد لله وطفا لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ভাই فرمان আল্লা বলেনা অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য হৃদয় রাস্তাগুলি খুলে করেন। যদি তোমরা দিনের মেহনত করো তাহলে আমি হেদায়তের রাস্তা সমূহকে খুলে দেব জান্ন রাস্তা গুলিকে সহজ করে দিতে দেখেন মানুষকে আল্লাহ বানাইছেন হা সর্বতমা মা সমগ্র দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার পরের বরাবর হইতো আল্লা কাছে আর দুনিয়া জিবা বহা কেলা দুনিয়া হলো মরা গরুর বোতল আর ওই মরা গরু কারো তালাশ করে তাহলে বহ জায়গায় যদি গরু মরে যায় মানুষকে ওই গোষ্ঠ নেয় ওই গোষ্ঠ কে খায়ুকুরে খায় না যখন কুকুররা ওখানে যায় ঝগড়াও করে একে অপরকে দাবড়ায় আর এতে কি করে শকুন ন্যায় শেখায়ে যায় শকুন যায় খেয়ে না তো বেশি করতে দেয় একজন আর একজনের যার কারণে অন্ডলা যায় দাম নাই কোনো দাম নেই আল্লাহ আমাদেরকে আশ্রম মকলকা সবার থেকে বেশি দুনিয়ার সব বস্তু অদামি আর ইনসানা আল্লাহ যখন মানুষ দামি মানুষ দুনিয়ার পিছনে মেহনত করে দুনিয়ার পিছনে তার সময় ব্যয় করে মেহনত করে পরিশ্রম করে যে জিনিসের পিছনে পরিশ্রম করে সেই জিনিসটা দামে হয় কিন্তু বিল্ডিং বানাইতেছে আর কত বড় এম আর বানাইতেছে কিন্তু এর থেকে মানুষের তো দাম বাড়েন কি বলেন মানুষের দাম বাড়ছে যে ঈদের তার নামে সুরা ইতিহাসও জানি না আর যখন নাকি এই মানুষ লোহার পিছনে মেহনত করছে প্লেন বানাইছে কিন্তু এই মানুষের দাম বাড়েনে লোহার দাম বাড়ে গেছে যে লোহা অল্প দামে বিক্রি হয়তো একটা পেলেন এখন কত টাকা তো দেখেন জিনিসের দাম বাড়ছে মানুষের দাম বাড়েনি এক একটা জাহাজ পায়ের জাহাজ এক মাইল দেড় মাইল মাল বহন করতে মানুষ বহন করতেছে এইগুলির তো দাম বাড়ছে কিন্তু মানুষের দাম বাড়েনি মানুষের দাম কখন বাড়ে যখন মানুষ তার থেকে দামি জিনিসের পেছনে মেহনত করে আপনারা জানেন এখানে খানজাহ আলী রহমতুল্লাহ আলী কত বস্তর আগে আসতে উনি দাওয়াদের মেহনত নিয়ে আসছিলেন ইসলামের মেহনত নিয়ে আসছিলেন আজকে কতস্তানুষ করে জীবনে স্মরণ করে নাগেরাহাট খুলনা মোল্লাহ শুধু এই কারণেই জানি আমরা যে আমাদের এখানে এক বুজুর্গ শুয়ে আসেন এবং ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন আর এইখান থেকেই আমার আড্ডাজি बयान करजूर खुलना ढाका तीन बार गे पैसा न টিকিট করে যাওয়ার মতন ব্যবস্থা নাই হাইটে গেছেন কথাবার্তা পাগল বলে যে আমার দিলে যাই আমি মদিনা চলে যাই আমার দিলে যাই আমি আল্লাহ চলে চলে যাই দেখেন আসলে তো তারাই যারা মেহনত করছে তাদেরই এই দিনের মেহনত তখন মানুষ করে তখন মানুষের দাম আগে আরবদের ঘটনা আমরা জানি যে তারা একে অপরে দুঃশন ছিল শত্রু ছিল কিন্তু আসার পরে তারা যখন নাকি মেহনত তাদেরকে মেহনত করাইছেন দিনের জন্য এখানে শুয়ে আছেন উনার উসিলায় কত মানুষে খাইয়ে যাচ্ছে কুমিরো খায় কুমিরো মুরগি খায় আমি এক সময় আসছিলাম তো একদলের সাথে তারা বলে যে তোমাদেরকে ধরে নিয়ে গেল জানাম চিন্তা করলাম এক আল্লাহ মেহনত করে এখানে তুই আসবে ওনারায় কুমিরও খায় কুমির মুরগি খায় এরকম ভাবে উনিও দিনের দাওয়া আসছিলেন আর ওই কারণে ওই জায়গার সাথে ওই জায়গার সাথে যুদ্ধ হয়েছে আর বিশ্রাম ফেলেছেন গেছে উনি ওইখানে শুয়ে আসেন কিন্তু ওনার কবরকে হাজারো মানুষ রোজ আনা হাজারো মানুষ উনার ও চিলায় খাচ্ছে হাজার রসগোল্লা খায়নি কিন্তু এই মাছগুলি আল্লাহ বলে এখানে তারা কি খাইতেছে রসগোল্লা দেখেন আসলে মানুষ যখন দামি জিনিসের পিছনে মেহনত করে দাম বাড়ে তখন মানুষের দাম পারে. এবং সেই মানুষগুলিকে আল্লাহ আল্লাহর আল্লাহর এই জন্য আল্লাহ অবাই স্মরণ করে তো সেই মেহনতের কাজের মধ্যে আমরা হাঁটছি আল্লাহ তালা আমাদের সবাইকে কফুল করেন বলেন এই আল্লাহমাত থেকে যারা আল্লাহ রক্তায় শেখেছেন এর থেকে আল্লা দেখেন আমরা অনেক সময় সবে পথ তালাশ করার জন্য রমজানে পথ পেটান রাত্রে জাগি এ করি এই দুইটার কেউ যদি মগরীব পড়ে মাঝখানে আল্লাহ তাকে এটা আমরা পড়তে পারবো না আজকের থেকে নিয়ে কাজ দান করেছেন যে এই উম্মতের হায়াত হলো ছোট আল্লাহ রসুল বলেন যে আমার উম্মত মা তাই না মানে আমরা যত মেহনত করবো মানুষকে দাওয়াত দিব মানুষকে বস্তি দিয়ে আনবো মানুষকে নামাজি বানাবো মানুষকে বহেজার বানাবো সে নামাজ পড়লো তার নামাজও অত সুন্দর হবে না কিন্তু আল্লাহ আমাকে কবুল নামাজের সব থাকে সেই জন্য এই মেহনত এই মেহনতের মধ্যে আমার এটা আচল আমি দুইটার জিনিস খুবই জরুরি একটা হলো যখন আমরা আল্লাহ রাস্তা বের হব যেখানে যাই যে কোনো মসজিদে যাই বেশি সময় আমরা মসজিদে থাকার চেষ্টা করবেন এসে বলবে যাদের নতুন জায়গায় একটু ঘুরে ফিরে আয় এই শয়দানের কথা না শুনে তখন মসজিদে থাকার চেষ্টা করে আমল মধ্যে শরীর হয় তালিমে শরীরয় বয়ানের শরীরয় শরিকর ইবাদতে শরীরয় এই শরীরের মধ্যে থাকলে আল্লাহ তারা অটোমেটিক আমাদের আর একটা আমরা যদি বেঁচে থাকি পুরাণের মধ্যে আসছে আল্লাহালা বলেন হে মানুষেরা তোমরা পদ গুমানির থেকে বেঁচে থাকবে মানে আমি দুঃখের সম্বন্ধে খারাপ ধারণা কর এই খারাপ ধারণা কে বদ গুমানি বলে আমি গুমান করি এসব তাহলে কি আমি গুণা করবো না দেখেন ঘটনা যে বদগুমানি করে সে সবার করেই করে এক সারা রাত ওই ঘরে সে চুরি চুরি করে এখন শেষ রাত্রে চিন্তা করলো যদি আমি মসজিদে চলে যাই মসজিদ করে জুপ্পা চুপ্পা করে মসজিদে দেয় বসছে ফলের রাত্র এখনো হয় তার আগে দেয় মসজিদে বসছে এখন কি বলেন সারা চুরি করছে ঘুমায় নাই। এখন জিম টেনি আসবে তো জিম আসছে বসে ওই কোন আর একটা লোক ওরকম জীবাণ্ড ওই সারা রাত নামাজ পড়তে এই জন্য আর উনি তো সারা রাত চুরি করতে এখন উনি মনে মনে ধারণা করলেন যে আমিও যেরকম চুরি করছি এই লোকটা এখন ওই লোকের কাছে আমি তো চোর না আমি তো সারা রাত নামাজ করলাম এই আরো পদগুমানি তা বলেন যে পদগুমানির থেকে পাচ্ছ সবাই সম্বন্ধে ভালো ধারণা আমি যদি আর সম্বন্ধে ভালো ধারণা রাখি তার উপরে কি আমার মন খারাপ হবে মহাবত করব আর তাকে মহাবত করি আর যদি তাকে বর্ণমানি করি আর তার সম্বন্ধে সমালোচনা করি তাহলে সে আমাকে ভালোবাসবে না এই জন্য আল্লাহ বলতেন বর্ধমানের থেকে বাড়ছে কিন্তু আল্লা রবুল আলমিন বলেন যে মানুষের দোষ তলাশ করো না মানুষের গুণ তালাশ করো বলেন যে আলামত दिखे देखे से चिंता तो अल्लाह एक जर का আর যদি সে আল্লাহ করলে আল্লাহ আল্লাহ বলছেন ব্যাপারে দিকে দেখা আর ব্যাপারে দেখা উপরের লোককে এই নামাজ আরে আমি তো নামাজ পড়ি আর তো নামাজও পড়ে এই হলে কি হবে আমার নামাজের মধ্যে আমরা এখন যদি উনার দিকে খেয়াল করি তাহলে আমার দিনদারিটা বাড়বে না কি বলেন আমার দিন বাড়বে এই বলেন যারা উপরের তথা তাদের আর দোষ নিজের দেখা অপরের গুণ দেখা বলেন যখন আমি বলি যে দেখো এক আঙ্গুল হার আঙ্গুলের অর্ধিক কেছে আর তিন আঙ্গুল কয় তোমার মধ্যে ডবল দোষ কি বলেন তিন আঙ্গুলে কে না তোমার মধ্যে ডবল দোষ প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি বদগুমানি করব না আমি খারাপ আমার সেই জন্য আমরা বদগুমানি করবো না এবং মানুষের দোষ তলাশ করব না বলা এ আর বলে তোমরা একে অপরের বিপদ করনা। তার সামনে আমি বলে অন্য লোকের সাথে বলি কি বলি তাকে অপমান করার জন্য তাকে একটা যে ভাই জানো ওর মধ্যে এই দোষটা এইটা হলো এইটা হলো হে বান্দা তুমি যখন কারোর জীবন করু খেলে কি বলেন আমরা পছন্দ করবো মহাবাহের বস্তু খেতে যেও পছন্দ করব না কিন্তু এইটা তো আল্লাহ আল্লাহ বলে তখন কারোর বললাম তার গোস্ত আমি খাইলাম এবং উনি দুই ব্যক্তিকে বললেন হে তোমরা তোমার দাঁতের খেলাল করো গোষ্ঠ লেগে আস বলে আমরা তো এক গোস্ত রয়েছে গোষ্ঠ এরা বলে যে একমাস আমরা বস্তু খাইনি হুজুর বলেন অমুকের অমকের কিপদ করতো তাদের গোস্তরেছে কোন কোন মোজার আসে जो जो तार तो तो दिवा हाए, आपने ख्याल जे दिन आपने कर रोजादा कष्ट है रोजा बड़ो आसानी सा উনি আশি হাজার তার বাড়িতে পাঠাই দিয়েছে বলে যে ভাই তুমি আমার একটা উপকার করছো আমার কি করে আমাকে বেঁকি দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ এর থেকে নিহে করতে পারি না ভাই বলে যে জীবত এমন একটা ঘুনা যেটের কোনো মজা নাই কোন মজা নাই এমন একটা সহজ ওটাকে বাঁচানোর কথা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করা আমরা কোন কথা না জানি শুনে আমরা বলবো না আমরা যে কোনো কথা শুনি করব। ভালো করে যাচাই করব। তারপরে কথাটা বলবো আগে আগে বলবো না এতে আমি মিথ্যাবাজি হয়ে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এবং আর একটা কথা হাবসি গোলাম কেউ আমির বানা দেওয়া হয় তার এটা আত্ম বলেন কেউ যদি আমিরের এ করলো সে আমার এটা আর যে আমার এ করলো সে আমার সাথে যেন আর মশার সাথে চললে আল্লাহর রহমত দাবিল আল্লাহ আমাদের এই রহমতের মধ্যে সামিল করেন ইশা আল্লাহ এইভাবে আমরা আল্লাহ হত্যায় যাবো আর বাড়িতে যাব। তারা ওই খামের কথা যে বলা হয়েছে اهدنا الضراطة لنستقيم ضراطة لذينا نعمت عليهم ويد الموضوب عليهم من الظلمين آمين وانت الوجوه من الحي القيوم ربنا ظلمنا أنفسنا وإننا تغفر لنا وترحمنا لنكونن من الخاترين وافعنا وغفر أنت مولانا فانصرنا على القوم الجافرين أنت مولانا فانصرنا على القوم المنافعين أنت مولانا فانصرنا على القوم الملهدين أنت مولانا فانصرنا على القوم الظالمين ربنا لا تزد قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك الرحمة انك انت الوحاب. اللهم حبب الينا الايمان. اللهم حبب الينا الايمان. وزينوا في قلوبنا. وتره الينا الكفر والغسوك والعسيان. وجعلنا من الراشدين. وجعلنا من عبادك الصالحين. وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. ربنا اغفر لنا ولاقواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك أنت الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا يا آتنا في الدنيا حسنة وبالله فلزح فنطرفنا عذاب النار. الله. ربنا اننا سمعنا مناديا ينادي للإيمان ان امنوا بربكم. ان امنوا بربكم فامنا. ربنا فاغفر لنا ذنوبنا. وكفر عنا سيئاتنا. وتوفناها مع الابرار. وتوفنا مع الابرار. وتوف ربنا ابننا من ازواجنا وزرياتنا قرة احي وجعلنا للمتقين اماما. رب رحمهما كما ربياني صغيرا. رب رحمهما كما ربياني صغيرا. رب لا اننا سمعنا مناديين ينادي للامان. ان امنوا بربكم فامنا. ربنا فاغفر لنا ذنوبنا. وكفر عنا سيئاتنا. وتوفنا مع الابراض. لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. نسألك موتبات رحمتك. وعزائم مغفرتك. والغنيمة من كل بر والسلامة من كل لا تكلنا ذمبا الاغفرتا لا تكلنا ذمبا الاغفرتا ولا همنا الا فضلتا ولا عريضا الا شفيتا ولا دينا الا فسيتا ولا هارضا بالله كشفتا ولا حاجه تنهي لك ربك الا قضيتها يا ارحم الراحمين اللهم منا الى الجنة, من الجنه ونعوذ بك من النار يا خاطرك الجنه ونعم برحمتك يا عزيز يا رب يا كريم يا سطر يا كريم يا سطر يا كريم يا سطر يا الرحيم يا ارحم না আল্লাহ না আল্লাহ আয় আল্লাহ আমরা কতগুলি গুরুজেন বন্ধ তোমার তোর মধ্যে হাত টুক্লাহ তুমি আমার দুটি আল্লাহ এল্লাহ তুমি তো ভুল্লাহ তুমি মতকে পছন্দ করো ছোট গুণা বড় গুণা রাত্রের গুণা দিনের গুণা গোপনের গুণা সদরের গুণা রাত্রের গুণা গোপনের গুনা সদরের গুণা হাতের গুণা চোখের গুণা নাকের গুণা ধানের গুণা দুবানের গুণা অঙ্গ পর্যন্তের গুনাটাকে এল্লাহ আমরা সমস্ত গুণার থেকে সহবাহ করতেছি আল্লাহ দিনের কাজের মধ্যে ক্ষতি হয় আমার তারা এরকম কাজ করেন্লাহ আমার আব্বাজি বলতেন এই দাবিগের মেহনতাল আল্লাহ কোন আমাদের তো কোনো আট হচ্ছে আর কোথায় জায়গা নাই আমাদের আর কোথায় জায়গা নাই কার কাছে যাবো আমাদের বাস করে দাও এল্লা তোমার রাস্তায় বাইরা হইতেছে তাদের ঘুরুজকে তাদের কবুল করে নাও তাদের চলাফিলা কে কবুল করে নাও তাদের তার হাতের আমাদের তোমার দেখলাম সো তোমার কথা অধিক থাকতে পারে আমাদের মাছ ধরে দাও না দূর করে দাও স্থানের বলা আস্তরে উঠে নাও জমিনের বলা জমিনে দুধ করে দাও দেখতে বলা হয়েছে এই বাঘেরা বসে চে খতম করে দাও আপসের মধ্যে ভাই ভাই বানায় না বসের মধ্যে ভাই ভাই বানায় না একে অপশে দেখলে মহাপুট করে আমাদের ধর্কা দিয়ে বাজ করে দিয়ে দা আমাদের কবুল করে না আমাদের কবলে ফেলে গেছে আল্লাহ তুমি তাদের গুনা খাতাকে ভেবে আল্লাহ জানিনা আজ আফ করে দিলাম তাদের খবর কে জানি চেয়ে দাম তাদের খবরকে জান বাকি চেপা দেয় দাম কেয়াল না কে গুগুল করে হিদায়তের ফায়সা করে দাও হে আল্লাহেরা খুলনা বল হিদায়তের ফেসালা করে দাও হে আল্লাহ যে জামাত গুলে তোমার রাস্তায় বের হইতেছে আল্লাহ যদি তাদের হেফাজত করবাও হে আল্লাহ হেফাজত করবেন হেফাজত হিফাজত হেফাজত করবো আছে দূর করে দূর করে তুমি হিসাব ভাল্লা করে একাদ চেষ্টা করছে মেহরবানি করে আমাদের এই ইস্তেমাকে কবুল করে দাও রা আমাদের দেশের ইফতেবাকে কবুল করে দাও বিভিন্ন দেশে ইজতেমা হইতেছে হৃদায়তের করে দাও তুমি মুসলমান বানায় দাও মুসলমান বলা তুবুজ বলা আমাদের নামাজ কে সহিও আল্লাহ আমাদের নামাজ খুশু খুশুওয়ালা নামাজ বানাই দাও আল্লাহ আমাদের মেহলদেরকে গুগুল করে দাও তাদেরকে নামাজি বানাই ইত করবে তুমি তার ইজত করো হ্যা আল্লাহ তোমার কালামের ইজ্জত করার তরফিক দাও যা আল্লাহ আল্লাহ হাফিজদের ইজ্জত করার তরফিক দাও গোলামাদের ইত্যাদার তরফিক যাও সমস্ত ইতিকা তুমি মেহনত ইন সবাই আপোষে মিলে জুলে কাম করার সিট তোমার রাতে তো তুমি তুমি যাও দিলো তুমি তুমি যাও দিলকে দিচ্ছে রহমত দাও তোমার দাও তুমি বরফত দাও হসপিটালের বাড়িতে অসুস্থ তাদের অনেক ভাইরা অনেক গুলোরা দুআর যবদে বলে দুআর সাথে রাখে ইয়া আল্লাহ তুমি করে করে দাও করে নাও রব্বানা তাকাব্বাল মিন দা'ওয়াতনা ইন্নাকা তুমি সুমীরুন আলীম সুtub আলাইনা ইয়া اللهم ارحمنا ولا تسلط علينا ما لا يرحمنا. اللهم انك عفوه تهيب بالعرض وعطاعتنا يا انا. يا مولانا يا رحمة الرحمين. ربنا آتنا في الدنيا احسنة. وفي الآخرة حسنة ربنا احزابنا. سبحان ربك رب العزيزي على ما يسرون. والصلاة على والحمد بالنه رب العالمين. آمين آمين. برحمتك يا رحمة